শ্রোতা ও দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব হেলফুল ফজুল সম্পর্কে হেলফুল ফজুল একটি বা হেলফুল ফুজুল এটা একটি অঙ্গীকার ফুজার যুদ্ধের পরে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের বয়স যখন পনেরো এর পরে ফুজার যুদ্ধের পরে যখন ব্যাপক ক্ষয়ক্ষতি হল মক্কা কোরাইশদের মাঝে এবং অন্যান্য গোত্রের মাঝে যখন ব্যাপক ক্ষয়ক্ষতি হল দেখে কিছু জ্ঞানী বিজ্ঞানী এবং সমাজের ভালো লোকেরা তারা একটি পদক্ষেপ নিল এর মধ্যে জুবাইরু জুবাইরুণ আবদুল মত আহ্বানে আবদুল্লা বিনজুদান তার আহবানে তার ঘরে সকলকে একত্রিত করা হল এবং একত্রিত করে একটা অঙ্গীকার নেওয়া হয় যে অঙ্গীকটাকেই হেলফুল ফুজুল বলা হয় এর মধ্যে আর একটি রেওয়ায়িকুল মাহতুব কিতাবের মধ্যে আরও একটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে জুবাইত নামক একজন ব্যক্তি মক্কায় কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল বিক্রি করার জন্য আস এবনওয়াইল নামক একজন ব্যক্তি উনি তার কাছ থেকে ওই সব জিনিস নিয়ে যায় ক্রয় করে কিন্তু তার বিনিময়ে টাকা পয়সা কিছু দেয়নি এমনকি তাকে বেঁধে রেখে দিয়েছে সে বিভিন্ন গোত্রের কাছে বিভিন্ন ব্যক্তিদের কাছে আশ্রয় চেয়েছে কেউ তাকে আশ্রয় দেয়নি বা এ সমস্যার সমাধান করে দেয়নি তখন সে পাহাড়ের মধ্যে উঠে তিনি একটি কবিতা আবৃত্তি করল সে কবিতা আবৃত্তি জুবাইবনে আবদুল কাছে গেলেন গিয়ে তাকে ওই আস এবনে ওয়াইলের কাছ থেকে তার প্রাপ্য আদায় করে দিয়ে দিলেন এবং তখন তিনি আব্দুল্লাহ এবনে যুদ আনের কাছে গিয়ে জুদ আনের ঘরে আরবের নেত্য স্থানীয় মানুষগুলিকে একত্রিত করলেন আর আবদুল্লাহ যদি আন উনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং স্বজনপ্রীতি মানুষকে আপয়েন্ট করতেন এবং মেহমানদারি করতেন এবং নির্ভরযোগ্য একজন ব্যক্তি ছিলেন ওখানে তাদেরকে এনে তারা একটা চুক্তির আবদ্ধ হয় সেই চুক্তিটার নামই মূলত হেলফুল ফজুল এখানে চারটা বিষয়ে মূলত চুক্তি হয় নাম্বার এক তারা এই আরব দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে দিবে না যাতে কোন ধরণের অশান্তি সৃষ্টি না হয় এজন্য প্রতিজ্ঞাবদ্ধ যারা এখানে আসবে তাদের মান ইজত তাদের সম্মান এবং তাদের মাল সম্পদের যাতে তাদের মাল সম্পদ রক্ষা হয় সেজন্য তাদের খেয়াল থাকবে প্রতিজ্ঞা করবে নাম্বার তিন দুর্বল ব্যক্তিদের সহযোগিতা করবে নাম্বার চার দুর্বল এবং মাজলুমের দুর্বল ব্যক্তিদের জুলুমের শিকার হলে তাদের থেকে রক্ষা করবে এরকম চারটা বিষয় নিয়ে আরো বিভিন্ন জায়গায় আরো কিছু বিষয় রয়েছে এসব বিষয় নিয়ে তার অঙ্গীকার করা হয় এরা হেল্পুল ফজুল আর আমাদের প্রিয়নবি হাজর মাহমুদ সাল্লাহ আলহিহ্লামও এই হেল্পুল ফুজলে করেছিলেন এবং তার নেতৃত্বেই তিনিও এই মধ্যে ছিলেন এবং তিনি তাদের মধ্যে সহযোগিতা করেছেন এবং নসুরুল্লাহ সাল্লিম বলেন আমার এই অঙ্গীকারের জন্য এই শান্তি আনার জন্য যেকোনো ভাবে যে কোনো সত্ত্বে আমি মেনে নিতাম কিন্তু এমন একটি কিছু হওয়ার দরকার এখনও আমি মনে করি কোথাও এই ধরনের থাকলে সেখানে এই ধরনের একটা অঙ্গীকার হওয়া দরকার হসলাসাল্লাহ আলিয়া নিজেও হিলফুল ফজুলের মধ্যে অংশীদার ছিলেন আল্লাহ সুবাহান হতে পারে তাহলে আমাদেরকে প্রিয়নবী হাজ মোহাম্মদ সাল্লা আলিহাস্লামের মতো তার আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালনা তৌফিক দান করুন প্রিয় দর্শক এ বিষয়ে যদি আমরা আরো জানতে চাই তাহলে আমরা দেখতে পারি আরেকুল মাহতুম কিতাবের একশত এগারো নম্বর পৃষ্ঠা এবং ইবনে হিসাব গ্রন্থের এক নম্বর খন্ডের একশ নম্বর পৃষ্ঠা আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারি আল্লাহাক আমাদেরকে কথাগুলির উপর করার তৌফিক দান করুন আসসালামালিকুম ওরক